أعوذ بالله من شرور أنفسنا ومن سجئات أعمالنا من جهد الله فلا مذل له ومن يدرله فلا عادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان سجدنا ون نبجنا ومولانا محمدا ن عبده ورسوله صلى الله تعالى عليه واله وصحبه و بارك وسلم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما زيات برق وما صطات نصب والساديات سبحا وَالسَّابِعَاتِ سَبْعًا فَالسَّابِقَاتِ سَبْقًا فَالْمُدَبِّرَاتِ أَمْرًا فقال <تصفيق> رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكر هذه وقال عليه الصلاة والسلام القبر روزة من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال عليه الصلاة والسلام حضرت صدر محترم معزز حاضرين এলাকার সর্বস্তরের মুসলমান বাইসব ও পর্দানেরা আপনারা বিজ্ঞাপনে দেখে থাকবেন আজকে আমার আলোচ্য বিষয় মৃত্যু হাবিজ শরীফ হজরত করিম সাল্লাম ফরমান তোমরা সেই মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো যেই মৃত্যু চিরকালের জন্য দুনিয়ার সুখ শান্তি আর রং তামাশাকে বন্ধ করে দেয় ফরমান মরে তার তিয়ামত সেদিন থেকেই শুরু হইয়া যায় যেদিন থেকে কি মরনের পর তিয়ামতের পূর্ব পর্যন্ত মানুষ যেখানে থাকে বিশেষত মানুষের আত্মাকে যেখানে রাখা হয়তো কুণ্ড এই কথাটাও আরো পরিষ্কার ভাবে ভিন্ন হাদিসের রসিউলি করিম সাল্লাম বলেছেন কোন মানুষ মৃত্যুবরণ করার পরে তার শেষ কৃত্য সমাপ্ত করার পর নাকি করে আমি আপনারা সবাই জানেন মুন কার ফিরিস্তা তাকে সোয়াল জবাব করেন তিনটা প্রশ্ন করে প্রথম প্রশ্ন মার রব বুকা তোমার রবকে দ্বিতীয় প্রশ্ন তোমার ধর্ম কি তৃতীয় প্রশ্ন হজরতলাহ আলি ওয়াসাল্লাম সম্পর্কে তোমার মতামত কি এই তিনটা প্রশ্ন করা হয় মেনে চলেন যারা দুনিয়াতে ইসলামের বিধিবিধান পালন করেন যারা দুনিয়াতে মোহাম্মদুর রসুল সাল্লাই তরিকা মতে জীবনযাপন করেন একমাত্র তাদের পক্ষেই তখন মুন কার্নিক সম্ভব হয় নামক কিতাবে লিখেছেন হজরত উমর ফারুক রাজি ইন্তেকালের পর দেখলেন তোমার রবকে আমি বললাম তোমাদের লজ্জা নাই আমাকে রবকে প্রশ্ন করতে আসো তোমাদের রবকে কারণ নাকি একজন আর একজনের চেহারার দিকে লাগলেন আর বলতে না আল্লাহ করার জন্য কুমার ফারুকের খবরের দিকে প্রকাশ করলেন আপনারা হয়তো জানেন হজরত কুমার ফারুক রবর রসুলের খবর তোমাদের চেয়ে রব বেশি চিনে তখন মুনকার নাকির আর কোনো সওয়াল জবাব না করে চলে গেলেন স্বপ্নে দেখলেন দশ বৎ হজরতালের দশ বৎসর আমি আমার শাসন আমলে দেশটাকে আল্লাহর বিধান মতে নবীর তরিকা মতে শাসন করলাম কিনা দেশের জনগণকে দুনিয়ার জীবনে তাদের যে আজকে দিয়া শেষ করেছি যে উমার সম্পর্কে স্বয়ং রসুল করিম সালাম কবরের মধ্যে মুন কারী দিলেন যে তোমাদের যে উমারের রব বেশি চিনে সেই উমর যদি তার দায়িত্ব সম্পর্কে সহল জব দিয়ে শেষ করতে দশ বছর লাগে আমরা যারা হজরত উমরের সমান কেউ চিনি হজরত উমরের সমান কেউ চিনি আমাদের কবার কি অবস্থা হবে নিশ্চয়ই চিন্তা করার ব্যাপার নিশ্চয়ই ভাববার ব্যাপার যাই হোক বলতেছিলাম হদিশালাম শরমান রাহর প্রশ্ন যখন করবে মা দিন দিতে পারে কি জবাবে বলবে বলবে ইয়াল ইসলাম রব আমার আল্লাহ ধর্ম আমার ইসলাম তিন নম্বর প্রশ্ন যখন তিন সালের জব যখন দিয়া শেষ করে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসে এই বন্দাটা আমার নেও তার কবরের জগতে বেহেস্তের বিছানা বিছাইয়া দাও তার গায়ে আর তার কবর জগতের সাথে জান্নাতের একটা যেন কিয়ামত পর্যন্ত এখানে শুইয়া ফুইয়া বেহেস্টের সুখ শান্তি ভোগ করতে পারো এই হাদিসটা হইলো ওই হাদিসের বেখ্যা যে হাদিস আল্লাহ রসুল বলেছেন কবর জগৎ হয়তো জান্নাতের একটা বাগান এই লোকের জন্য আর না হয় জাহান্নামের একটা অগ্নিকুণ্ড কোন লোকের জন্য রসুল উল্লাহ সাল্লাহ তলিকা মতে চলে নাই তাকে যখন কবর জগতে প্রশ্ন করা হবে বিজ্ঞাপনেও মনে হয় কবর জগৎ লেখা হয়েছে আমিও কবর জগতেই বলছি এইভাবে বলাটাই সহজ শুধু কবর বললে প্রশ্ন জাগে ওই সমস্ত লোকের বেলায় যাদেরকে শ্মশান কাটে পড়াই যারা সাগরের পেটে নিমজ্জিত হইয়া গেল যে সমস্ত মরা মানুষের কোনো জানাজা হইল না দাফন কাফন হইল না বাঘে খাইয়া ফেললো তাদের ব্যাপারে প্রশ্ন জাগে কবর জগৎ বলতে আর কোন প্রশ্ন জাগে না মানুষ মরণের পরে মতের পূর্ব পর্যন্ত নিমজ্জিত হইয়া গেলেও অথবা গুরুস্থানে দাখন করলেও তার আত্মাটাকে রাখার দুইটা মাত্র জায়গা আছে একটা সাত আসমানের উপরে নাম তার আর একটা সাত জমিনের নিচে নাম তার সিজি এরা তখন সে জবাবে বলে হা হা আমি হায় দুই নম্বরে প্রশ্ন করে মা দিন তোমার আমি না তিন নম্বরে প্রশ্ন করে মোহাম্মদ রসুল সম্পর্কে আমি জানি না পক্ষ থেকে তখন নির্দেশ আসে এটা আমার পাপিষ্ঠা এর আত্মারে সাত জমিনের নিচে সিজিনের মধ্যে নিয়ে রাখো ওইটা তার কবরের জগৎ তার গায়ে জাহান নামের আগুনের পোশাক পরাইয়া দাও আর তার কবর জগতের সাথে জাহান একটা দরজা করিয়া দাও যেন কি আমত পর্যন্ত কবরে তাকিয়া তাকিয়া জাহান নামের সাজা করতে থাকে যেটা হইল রসুলের ওই হাদিসের অংশের ব্যাখ্যা যে হাদিসে আল্লাহ রসুল বলেছেন আর না হয় কবর জগত, জাহান নামের একটা অগ্নিকুণ্ড এই রূপটার জন্য জিজ্ঞাসা করি সেই ভয়াবহ কবর জগত। আমরা পার হইয়া আসছি না সামনে রয়েছে তাহলে সামনে আমরা আমাদের কঠিন সংকট আছে কিনাই কীভাবে লেখেছেন এত বড় মহাসংকট সামনে তুইয় যারা আমো করে আশ্চর্য লাগে না ভয়াবহ সংকটের দুঃসংবাদ ভয়াবহ সংকটের দুঃসংবাদ এই বিভদ থেকে বাঁচার একমাত্র পথ মরণের আগে আগে পাপের পথ ছাড়িয়া দিয়া আল্লাহর পথের প্রতীক হইয়া যাও এছাড়া মুক্তিরার দ্বিতীয় কোনো পথ নাই শান্তির দ্বিতীয় কোনো পথ নাই